আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহামদুলিল্লাহ নাহ রসুলহিল করিম ও আল আলিহি ও আসহাবিহি আজমাইন ওমান পিচ টিভি বাংলার দূরের কাছে সম্মানিত সুদর্শক ওর আনের কিসা মুগ্ধকর এই আলোচনার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব যে ঘটনার অবতারণা করব সেটি হলো দুল করার এটি অনেকেরই হয়তো বা আংশিক জানা আছে কিন্তু আমরা এটাকে তার শিক্ষনীতিক সহ তুলে চেষ্টা করব ইনশা আল্লাহ সেই লক্ষ্যে স্টুডিওতে যে সকল আলোচকবৃন্দ আমাদের সাথে যোগ দিয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব আমার ডানে আছেন বিশিষ্ট আলম শেখ মুখলেস বিন আর্শাদ মাদানীকুম এবং আমার বামে আছেন বিশিষ্ট শেখ আব্দুর এবং আমার সর্ব বামে আছেন আরেক বিশিষ্ট আলম দিন শেখ মুজাফর বিন মোহসিনামালাইকুম সম্মানিত সুদী উপস্থাপনায় আমি রয়েছি হারুন হোসেন বলছিলাম দুল কারনাইনের ঘটনা আমরা প্রথমেই এর সার সংক্ষেপ শুনব আমাদের আজকের অতিথি আলোচক শেখ মুখলেসবিন আর্শাদ মাদানির কাছ থেকে ধন্যবাদ জানাচ্ছি মাতারামকে সুন্দর একটি ঘটনা আমাদের বলার জন্য সুযোগ করে দেওয়ায় যে কোরআনে কারিমের মাঝে যতগুলো ঘটনা রয়েছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে এই ঘটনা আল্লাপাক রব আলমিন যে ঘটনা উল্লেখ করেছেন এটার পিছনে একটা কারণ হচ্ছে যে আহলি কিতাবি খ্রিস্টানরা মুশ্রিকদেরকে বলেছিল ও নবী কি না মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন যদি সে উত্তর দিতে পারে তাহলে বুঝবে যে সে নবী আর যদি না হয় তাহলে সে নবী না দুঃখজনক হলো সত্য উত্তর দেওয়া সত্য তারা ইমার আনতে পারে পারেনি তার প্রশ্ন করেছিল তার মধ্যে একটা হচ্ছে জুলকার আল্লাপাকব্ব আলামিন বলছেন যে ওরা তোমাকে সম্পর্কে জিজ্ঞাসা করছে আপনি বলেন যে আমি তোমাদেরকে শোনাচ্ছি অতি শীঘ্রই তো তার আল্লাপাক মাকার না আরদি আমি তাকে জমিনে ক্ষমতা দিয়েছিলাম স্থিরতা দিয়েছিলাম আর তাকে আমি সব জিনিস দিয়েছিলাম অর্থাৎ দুনিয়া বিচারণের জন্য দুনিয়া শাসনের জন্য জাহা কিছু দরকার ছিল সবকিছু দেওয়া হয়েছিল কারণ যাওয়ার জন্য আপনার উনি করলেন কি আপনার সর্বা কেননা নির্ধারণ করতে পারছি তবে আমরা এটা ধারণা করব যে হয়তো প্লেনের মতো কিছু ছিল ওই সময় ওনার কাছে আল্লাহ দিয়েছিলেন সত্য যেহেতু কোরআন মজিদে রয়েছে এবং আল্লাহ আল্লাহতালা যথাযথ মর্যাদা দিয়েছিলেন তাও প্রমাণ হয় সাথে সাথে সারা পৃথিবী বিচরণের মতো তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন কীভাবে তিনি যেতেন সেটা আমাদের কাছে স্পষ্ট না হলেও তিনি খুব সহজেই যেতে পারতেন তা বোঝা যাচ্ছে হয়তো বা পা বাড়াইলেই তিনি এক প্রান্ত থেকে আর প্রান্ত যেতে পারতেন নইলে কোনো মাধ্যম দিয়ে এভাবে যাওয়ার কোনো আমরা এ বুঝিনে আমাদের বিদ্যাতে তা প্রমাণ হয় না আল্লাহ হয়তো বা হয়তো জায়গা কাছে করে দিয়েছিলেন তিনি সর্বপ্রথমে পৌঁছিলেন যেখানে সূর্য ডুবে যায় যেখানে সূর্য ডুবে देखें जो सूर्य डूबे कदा माटर मध्य सम्पूर्ण पानी नई सम्पूर्ण माटीओ नई कदा माटी मिस होम जैगा सूर्य डूबे ओखाती कि सम्प्रदाय देखलें सम्प्रदाय दिन दावा कथा बल वठोर बाणी पेश करलें तुम्हारा जी कथा नामो তাহলে তোমাদের শাস্তির ব্যবস্থা করা হবে তারাই আবেদনটা নুকরা। আল্লাহ কি সেটা ঝুলকার থেকে কঠিন তিনি বললেন যে তোমাদের কথার ভিত্তিতে আমি বলছি যদি আমার দাওয়াত কেউ না মানে তাহলে তাকে আমি শাস্তি দেবো পরকালে আবার আল্লাহর শাস্তি রয়েছে যে শাস্তি মানুষ জানে না পর্যন্ত ওখানে আলোচনা হওয়ার পরে আবার তিনি চলে গেলেন যেখানে সূর্য উদিত হয় উঠে উদিত হয় যে প্রান্ত থেকে সূর্য সেখানে তিনি চলে গেলেন সেখানে গিয়ে দেখলেন অনেক মানুষ তারা একেবারে সূর্যের নিচেই বসবাস আকাশের আকাশের নিচে বসবাস করছে কিন্তু জুলকালান তাদের ভাষা তেমন বুঝতে পারছেন না বা তারাও জুলকালিনের ভাষা তেমন বুঝতে পারছেন না তাদের ভাষাটা জুলকারের কাছে কিছুটা অপরিচিত এরপরেও তারা একটা সমস্যা পেশ করলো জুলকারের কাছে সে সমস্যাটা এই তারা বলল যে আমাদের এলাকায় এজুজ মাজুজ সম্প্রদায় রয়েছে যারা আমাদের ক্ষতি করে যারা আমাদের প্রতি আক্রমণ করে তা আপনি দয়া করে যদি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা বাঁধ তৈরি করে দিতেন তাহলে আমাদের জন্য একটা বড় উপকার হতো এতে আমরা কিছু পয়সা পাতি আপনাকে সহযোগিতা হিসেবে দিব তখন ঝুলকার বললেন যে না না তোমাদেরকে আর্থিক সহযোগিতা করা লাগবে না আমাকে এখান থেকে অবশ্য একটা আমরা সময়ে বলবো নেতৃত্বের ব্যাপার একটা আছে। যে নেতৃত্ব দিতে হলে দিতে হয় নিতে হয় না ঝুলকার বলছেন যে না তোমাদের সহযোগিতা লাগবে না আল্লাহ আমাকে দিয়েছে না আমি তোমাদেরকে দিবো তবে আমি যেটা বলছি সেটা তোমরা করো তোমরা পাথর নিয়ে আসো সব এলাকার লোক কাজে লেগে যাও পাথর নিয়ে এসে সেটা ছিল দুই পাহাড়ের মাঝামাঝি একটা জায়গা পাথর দিয়ে পূর্ণ করা হলো তারপরে বলা হলো যে তোমরা তামা নিয়ে আস তামা নিয়ে এসে তার উপরে রেখে দাও এরপরে তোমরা ওই দিয়ে ফোঁক দিতে থাকি দিয়ে তোমরা নিজে থেকে উপরে আগুন দিয়ে নিজে থেকে বাতাস দিতে থাকো এবার দেখবে যে ওটা গলে সম্পন্ন এই গোটা লোহাগুলি পাথরগুলি একটা হয়ে যাচ্ছে তারা তাই করলো জুলকার পরামর্শে তারা তাই করলো এরপরে ঝুলকারণার এই বাঁধ তৈরি করে দিলেন ঝুলকার বললেন যে এজুজ মাজুজ এই বাঁধ অতদিন পর্যন্ত ভাঙতে পারবেন না যতদিন পর্যন্ত আল্লাহতালা এর ভাঙা চাইবেন না যেদিন আল্লাহতালা এর ভেঙে দেওয়া চাইবেন সেদিন এটা নষ্ট হয়ে যাবে তার আগা পর্যন্ত কোনো মানুষ কোনো শক্তি দিয়ে কেয়ামত পর্যন্ত একে ভাঙার মতো কোনো শক্তি অর্জন করতে পারবে না মোটামুটি এই জন্য তারা প্রতিদিন সেটা স্মরণ করতে আসে করতে আসে আবার যখন ঘুমিয়ে যায় তখন আবার পূরণ হয়ে যায় পরে যখন কেয়ামত নিকটবর্তী হবে তখন ইনশাল্লাহ বলবে যে আগামী আগামীকালকে আমরা ইনশাআল্লাহ এটা ভেঙে ফেলবো তখনই তারা ভেঙে ফেলতে সক্ষম হবে জি স্যার ঘটনা আলোচনা করুন জি এখানে জুলকাল্লাইনের বড় একটা মর্যাদা ফুটে উঠেছে পবিত্র কোরআনের মধ্যে এবং বাদছার কার্যক্রম একটা পরিধি ফুটে উঠেছে আসলে আজকে দেশভিত্তিক যে শাসন ব্যবস্থা এটা জুলকাল্লাইনের মাঝখান থেকে একটা তিনি কোনো নবী ছিলেন না তিনি শাসক ছিলেন তিনি মূলত দুটা কথা এসেছে তিনি এব্রাহিম আলাইসাল্লামের পরের যুগের মানুষ ছিলেন অথবা ইসা আল্লাহামের খুব নিকটবর্তী যুগের মানুষ ছিলেন তিনি তার মাধ্যমে একটা জিনিস ফুটে উঠে যে এই পৃথিবীর সমস্ত দেশ হবে এক দেশ পৃথিবীর একজন ব্যক্তি শাসন করতে পারেন এটা তার প্রমাণ দিয়ে গেছেন আর একটা বিষয় ফুটে ওঠে তিনি মানুষের সমস্যাগুলো সমাধান করার জন্য কোথায় পূর্ব প্রান্ত আর কোথায় পশ্চিম প্রান্ত তার চষে বেড়াতেন এইগুলো তিনি কর্মক্ষেত্র কি অবস্থান নির্দেশনা তিনি সমস্যাগুলো দেখে বাড়াতেন এটা প্রমাণিত হয় আর বিষয় যে এই ঘটনা থেকে আমাদের কাছে উন্মুক্ত হয় যত বড়ই শাসক আসুক না কেন এই ব্যক্তি যেন নিজে শাসন করার পরে আল্লাহর ভয় যেন দেখায় তিনি নিজে বলছেন যে আল্লাহ রাবুল আলমিন আমাকে শাসন ক্ষমতা দান করলেন এই কথা মধ্যে ফুটে উঠে যে শাসন বা কর্তৃত্বে কোনো ব্যক্তি নিজে আসতে পারে না সে যেই হোক না কেন আল্লাহ রাব্বুল আলমী তাকে ওই জায়গায় বসিয়ে দেন আর একটা বিষয় এখানে ফুটে ওঠে তিনি চলে গেলেন একেবারে যেখানে সূর্য ডুবছে সেই জায়গায় চলে গেলেন আবার পরের ঘটনায় গেলেন এমন জায়গায় উঠছে যেখানে সূর্য উঠছে এখানে তিনি কিভাবে গেলেন সেটা আল্লাহর রাবুল আলমিনী ভালো জানে জানেন কারণ কোথায় পূর্ব প্রান্ত আর কোথায় পশ্চিম প্রান্ত যদি আজকে প্লেনের সাথে আমরা তুলনা দিই প্লেন তো আজ পর্যন্ত পৃথিবীর পশ্চিম প্রান্ত কোনটা পূর্ব প্রান্ত কোনটা সেখানে গিয়ে উপনীত হতে পারেনি আর ভবিষ্যৎ কোনো পারবেও না আরেকটা জিনিস প্রমাণিত হয় যে সেই যে বাদ তিনি দিয়ে গেলেন বহুদিন পূর্বে প্রমাণিত সুযোগ দর্শক যেটা হচ্ছে আমাদের একটা ছোট্ট বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবে আলোচনায় ইনশাআল্লাহ ততক্ষণে কেউ দূরে যাবেন না এই প্রত্যাশা সালাম আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাত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 সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দা প্রজি দাই অফ ইসলাম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 बृहस्पतिवार रसुल्लाहअल्लम जार कल्याण चान दिन ज्ञान दान करें सही बुखारी प्रथम खंड इल्म अध्याय हाथी संख्या एक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 र्शक पर अपना आंतरिक शुभे स्वागत अपना सकल के उत्तम पारित सिद्धान कर আলোচনা করছেন স্যার জি আর বিষয় প্রমাণিত হয় যে জুলকার নাইন যে সেই বাদ কোথায় দিলেন বিজ্ঞান আজও কিন্তু আবিষ্কার করতে পারেননি আল্লাহ রব্বুল যে দিন ওটা খুলে দিবেন বুঝা যায় বাদ আছে কিন্তু বিজ্ঞান আবিষ্কার করতে পারলো না দুনিয়াতে আছে আর আর একটা বিষয় হলো আর যে সম্প্রদায় ইয়াজুজ মাজুজ হাদিসের মধ্যে আসছে একসময় তারা বাদটাকে ভেঙে ফেলে দিবে প্রতিদিন চেষ্টা করে কিন্তু একসময় ভেঙে ফেলে দিবে। তারা এসে পৃথিবীতে যেদিক দিয়ে যাবে সেদিকে সমস্ত পানি পান করে ফেলবে গাছ পাথর পাহাড় সবগুলো খেয়ে শেষ করে দেবে তার আবার কোন জাতি এই ধরনের একটা জাতি আছে গোটা পৃথিবীতে তারা বিচরণ করে পৃথিবীর কিছুই রাখবে না সব খেয়ে ফেলবে ইসা আল্লাহ সালাম পৃথিবীতে আসার পরে ঘটনা বিজ্ঞান যে সব কাজ উদ্ধার করতে পারে না এটা তার প্রমাণ যে পৃথিবীর ব্যাপার সেটা হচ্ছে এই যে এই বাঁধ দিয়ে अल्लाह तला जैसे आटके रेखे छेन। जे जी बेर बे मात्र ईसा आलाईसम जुबे कई ईसा आलाईसम पृथ्वी पूर्व पर्त मानुष पा खोज पा बाज पाने बखारी मुस्लिम हादीए रे रसुल्लामें जो आल्लाई सम्प्रदाय बंदा ताल्लाहर बानदा ता ता तरा बे तोबला क्यों करते एक कथा आल्ला अल्लाह रसुला बेर तर मोकला क्यों करते जो बेहे आस तशा अल्लम तरह कि लोक नहीं एक गरतर भेतर आश्रय एरपेज माजूज आसे ओरा जखेखे ता सब खे फाय बा भेगे जाए समय पृथ्वी ध्वसर एक कारण जख बाँध भेगे जाए तर तरा बेर हार पर ईशा आला इसलमर का गुली इस गुली तो उपुरे जा ता तारा भे। सब मानुषुली आ सब मानुषि व्यतीत ऊपरे जापन्न खे फिर पशु प्राणी गाचपाला पानी सबकिछ क्योंकि बखारी मुस्लिम हादी से जे दाजल जख जिज्ञासा करुक पानी आहबीगुण बोलें तक दर्जल बोल कैयाद हाब অচিরে এমন একটা সময় আসবে যে মাটিতে যা ছিল তা আমরা এবার চলো আকাশে যা আছে তা আমরা শেষ করে দিই আকাশে তীর তখন তারা আকাশে তীর মারবে আকাশে তীর মারলে বোখারি মুসলিমের হাদিসে এসে যে তীরগুলি রক্তাক্ত অবস্থায় তীরগুলো ধরে রক্তের দিবেন সেটাই যে আল্লাহ আসলে তারা মনে করবে যে আমরা আকাশে যা ছিল সেগুলো শেষ করেছি এরপরে আল্লাহ তাল্লাহ তাদেরকে ধ্বংস করবেন এইভাবে যে তাদের কাঁধের উপরে একটা ব্যথা দেখা দিবে বাতাস বাতাস প্রবাহিত এটা হবে সেই ব্যথাতে তারা সম্পূর্ণ মারা যাবে মারা গেলে এবার ঈশা আলাহিসাল্লাম বের হবেন ঈশা আলাহিসাল্লাম দেখবেন যে এইরকম অবস্থা তখন ঈশা আল্লাহ সাল্লাম দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ এগুলোকে সরিয়ে ব্যবস্থা করো তখন এক প্রকার প্রাণী আসবে পাখি জাতীয় পাখি আসবে সেই পাখিগুলি এসে সবকে ঠোঁটে করে নিয়ে যেয়ে একটা জায়গায় ফেলে দেবে এরপরে তার দোয়াতে বৃষ্টি হবে বৃষ্টি হলে এই দুর্গন্ধটা একবারে মাঠ থেকে সব দূর হয়ে যাবে যখন দুর্গন্ধ দূর হয়ে যাবে তখন ঈশা আলাহ ইসলাম তার সম্প্রদায় নিয়ে বের হবেন বের হলে তাদের যে তীর আর ধনকগুলো থাকবে এগুলোই তারা জ্বালানি হিসাবে ব্যবহার করবেন দীর্ঘদিন আল্লাহ তাদেরকে রেখেছেন তারা জানানোর জন্যই তিনি আমাদেরকে হয় মানে জবরদখলের উপরে জবরদখলে আসেন কাকে কিভাবে দমন করতে হবে এই যে ইয়াজুজ মাহাজার্ব করত। তাকে দমন করার জন্য আল্লাহ লোহা দিয়ে দাঁড় করাই দেওয়া হলো আবার সিসাইনে গলিয়ে এমন ভাবে করা হলো বর্তমান যুগের যে পাহাড়ে প্রযুক্তি অবশ্যই তিনি যে পারবেন না এটা তো করতে পারতেন যে কারা তোমাদের ডিস্টার্ব করেছে দেখি তাদেরকে এটা এটা কত বড় হেকমত যে তাহলে বুঝা যাচ্ছে যে ইয়াজুজ সম্পর্কে पक्ष दाद जाले बेपारे जोर राजल्ला केबनो सहेब जो, के। जो दाँच जाल तो मेरे दी तक अल्लाह रसुलदी दाँत जाल ही तुम्हें मार्ते पर मार्जा ईसा ईसालामारा मेरे कि लाभ কিন্তু এজুজ মাজুজের বিষয়টি এমন একটা তারা সম্প্রদায় এটা জোলকার তিনি এইভাবেই জানতেন যে তাদের হাতে যে অস্ত্রশস্ত্র রয়েছে তাতে এই আদম সন্তানের এই সাইড তারা মোকাবেলা করতে পারবে না সে কারণে সেই জন্যই আমরা যে শিক্ষা এখান থেকে নিব সেটা হচ্ছে যে এই যে বিশাল এক পৃথিবীর ক্ষমতা আল্লাহ আক রব্বুল আলমী একজন মানুষকে দিয়েছিলেন সেটা জুলকার তার তাহলে বোঝা যাচ্ছে এই পৃথিবীর আপনার ক্ষমতার মালিক কাউকে করবেন আল্লাহ কাকে না করবেন এটা সম্পূর্ণ আল্লাহর হাতে এই জন্যই আমরা যারা শাসক আছি আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে আমাদের থেকে বড়ো শাসক যে ছিল পৃথিবীর সব থেকে বড়ো শাসক যে ছিল জুলখার নাইন সে কিন্তু যেখানে গেছে সেখানে আল্লাহর কথা বলেছে। সেখানে তাওহিদের কথা বলেছেন আজকে আমাদের দেশে আমাদের যুগে আমাদের পৃথিবীতে আমাদের দেশ মানে যারা শাসক এরা কিন্তু আল্লাহকে ভুলে যাচ্ছে একটা দেশের শাসক হওয়ার পরে গর্ব অহংকারের শেষ নাই তার মতো গোটা পৃথিবী ব্যাপী কোথায় মাসরে কোথায় মাগরে পর্যন্ত বিচরণ করেছেন কিন্তু তিনিও আল্লাহকে ডেকেছেন এমন কি তিনি বললেন যে তোমরা আমাকে কি দিবে তোমাকে কিছু আমরা লোহাগুলো জড়ো করে দাও দেখো সবই আমার এই জন্য শাসকের কাজ অন্যের কাজে ভিক্ষা চাওয়া নয় ভিক্ষা চাওয়া তো দূরের কথা কেউ যদি ভিক্ষা দিতে আসে তাও বলা না তোমারটা দরকার তোমার দেশে কাজে লাগাও আমি আমার অর্থ এটা আল্লাহর পক্ষ থেকে যখন নাজিল হয় আসলে এটা তো যখন কোনো ব্যক্তি মোত্তাকি হয়ে যাবে ইমান আনবে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে ওই ব্যক্তি আর অন্যের উপরে ভরসা করবে না তবে শর্ত তো আল্লাহর উপরে সফরত করতে হবে সেটা এই ঘটনা থেকে সর্বপ্রথম যেটা শিক্ষণীয় নিতে চাচ্ছি সেটা হচ্ছে যে নেতৃত্ব বা দায়িত্ব নিজে থেকে নেওয়া যাবে না যেটা আল্লাহ রাসুল সাল সাল্লাম না করেছেন সাথে সাথে দায়িত্ব আল্লাহতালা যাকে পছন্দ করেন তাকে দেন তখনই তার জন্য পরিচালনা করা সহজ হয় সহজ হয় আল্লাহ যেই কথাটা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়েন উতি মাসালাতিন ওকেল তাইহা তোমাকে যদি চাওয়াতে দায়িত্ব দেওয়া হয় তাহলে দায়িত্ব তোমার উপরই চাপিয়ে দেওয়া চাপিয়ে দেওয়া অয়েন উত্তি তাহান গায়ের মাসালাতিন ওয়েন তাহা আর তোমার না চাওয়াতে যদি তোমার উপরে দায়িত্ব চলে আসে তাহলে আমি আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে এখানে যখন ওই জাতির কাছে গেল যাদের কথা বুঝে না ওরা কিন্তু একটা কথা বলল। যে আমাদের সহযোগিতা করেন বাদ দিয়ে জুলুম থেকে আমাদের বাঁচান আর হচ্ছে আপনার সহযোগিতা আমরা থাকবো এখানে বোঝা যাচ্ছে যে বাদশা যিনি হবেন দায়িত্বশীল যিনি হবেন এটা সংসারের হোক অথবা প্রতিষ্ঠানের হোক অথবা আমাদের জনগণের কাজ হচ্ছে এই বাদটার বিষয়টা কিন্তু মনে হচ্ছে যে এটা যে তিনি পূর্ব প্রান্তে গেলেন তারপরে তাদের সাথে কত সুম্মা অতপর আবার দিলেন তারপরে গিয়ে দুইটা বাদ পেলেন এই মর্মে যে তাদের সাথে কথা বললেন এবং তাদের কথা বুঝতে পারলেন না বোঝা যাচ্ছে যে উদয় স্থান সূর্যের তার থেকে তিনি অন্য জায়গায় গিয়ে এই বাদের সন্ধানটা পেলেন সেক্ষেত্রে বর্তমানে পৃথিবীর কোন শাসক বাদের সন্ধানটা পাবে বলেছে এটা আপনাদেরকে সম্মান কর্মতা দিয়েছিলেন আল্লাহ আর এমন ক্ষমতা এমন শাসন পৃথিবীতে অদ্বিতীয় সারা পৃথিবীর সর্বত্র বিচরণের ক্ষমতা আর সেখানে গিয়ে তিনি কীভাবে আল্লাহকে স্মরণ করেছিলেন আর আল্লাহর সাহায্যে অথপর ওই বস্তি যাদের সহযোগিতা নিয়ে তিনি যে বাদটা দিয়েছিলেন আজ পর্যন্ত সে বাদের সন্ধান পাওয়া যাচ্ছে না ইয়াজ মহুজ আটকে আছে তারা সে বাদ করে একদিন বের হবে এবং সারা পৃথিবী তস্তস করে ফেলবে ক্রিয়ামত অতীত সন্নিকটে আসুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর জন্য প্রস্তুতি হই ক্রেয়ামতের আগেই যেন আমরা নিজের জীবনটাকে আল্লাহর পথে ছপে দিতে পারি তবেই আমাদের সার্থকতা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সত্যিকার অর্থে আল্লাহ ভীরু মানুষ অর্থ বিদ্যান করুন আমিন ও সালাম আলাইকুম বরহমতুল্লাহি মহানবীর সর্বশ্রেষ্ঠ বাণী বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় कत कार्यकी भाव कुरान हिदायत नहीं कोटी कोटी मानुषर जीवन हल आलोकित देखुरान आलो, आलो। प्रति शनिवार मंगलवार सन्ध्या साढ़े छटाय पुनः सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीजी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 avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but a meaning should be to spend the message of Allah's mind. To implement the convincing Islamic-come-educational formula to excel in your career, dekun career guidance. Pratih Ravibar, Rajshadeh Shattay, Aapunna Shamprachar, Shokal Shadeh Nautay, Bangladesh-e, Beast TV bangla hai. समान आल्ला हलो सब বাতিল চুরমার হওয়ারই যোগ্য মূর্খতা থেকে বাঁচুন দেখুন ইসলাম ও অজ্ঞতা প্রতি রবিবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাতে